মিশওয়ার ইবনু মারামা রদিল্লাহ তালাহতে বর্ণিত তিনি বলেন আমি রসুলুল্লাহ সাল্লু সাল্লামকে মিম্বরে বসে বলতে শুনেছি যে বনি হিসাম ইবনু মুগিরা আলী ইবনু আবু তালিবের কাছে তাদের মেয়ে বিয়ে দেওয়ার জন্য আমার কাছে অনুমতি চেয়েছে কিন্তু আমি অনুমতি দেব না আমি অনুমতি দেব না আমি অনুমতি দেব না যতক্ষণ পর্যন্ত না আলি ইবনু আবু তালিব আমার কন্যাকে তালাক দেয় এবং এরপরেই সে তাদের মেয়েকে বিয়ে করতে পারে কেননা ফাতিমা হচ্ছে আমার কলিজা টুকরা এবং সে যা ঘৃণা করে আমিও তা ঘৃণা করি कष्ट देता कष्ट देय